কত মহান তিনি যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হইতে পারে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 ولا يملكون لانفسهم ضرا ولا نفعا ولا يملكون ولا يملكون موتا ولا حياه ولا نشورا ارتহার তার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করি আছে অনুদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং ঘরে নিজেরই সৃষ্টি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 فَقَدْ جَاؤُوا ظُلْمَا وَزُورَا كافر رأى بوله یہاں مِتْتَ بَتِتُو كِيچُوئِ نَوَي شَيَا يَا اُدْبَبَنْ كُرِيَا چھے اَبَنْ بِنَّا شَمْفْرَدَيَا لَوْكَ تَحْكَيَا اَبْنَا উহারা বলে এইগুলো তো সেকালের উপকথা যাহা সে লিখিয়া আছে। ट पाठी बोल इन अवतीर्ण करकाश मंडलियों पृथ्वी समुदाय रस् अवगत आश्चय परम क्षमशील परम दयालु উম জিল ইয় কু না বলে এ কেমন রাসুল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তাহার নিকট কোনো তত্তা তাহাকে ধন দেওয়া হয় না কেন অথবা তাহার একটি দেখো উহারা তোমার কি উপমা দেয় উহারা পথভ্রষ্ট হইয়াছে ফলু হাই বে লি কিল তি মিল তহ তিলহাল মহান তিনি ইচ্ছা করিলে তোমাকে কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে কে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহরা শুনিতে পাইবে ইহার কুদ্ধ গর্জন ও চিৎকার এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে করিবে বলা হইবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো উহাদেরকে জিজ্ঞাসা করো ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকিদেরকে ইহাই তো তাহাদের পুরস্কার সেখানে তাহারা যাহা চাইবে তাহাদের জন্য তাহাই থাকিবে এবং তাহারা স্থায়ী হইবে এই প্রতিশ্রুতি পূরণ তোমাদের প্রতি দায়িত্ব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 বে পবিত্র ও মহান তুমি তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না তুই তো এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সংবাদ দিয়াছিলে পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হয়েছিল এক ধ্বংস আল্লাহ মুসিদদের বলিবেন তোমরা যাহা বলিতে গুহারা তা মিথ্যা সাব্যস্ত করিয়াছে সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারিবে না এবং সাহায্য পাইবে না তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদ করাইব হ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 যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে আমাদের নিকট ফিরিস্তা অবতীর্ণ করা হয় না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমা লঙ্ঘন করিয়াছে যেদিন উহারা ফিরিস্তাদেরকে প্রত্যক্ষ করিবে যেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে রক্ষা করো রক্ষা করো ও কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফজআলনাহু হাবামামনসুরা আমি সেগুলিকে বিক্ষিপ্ত সেই দিন হবে জান্নীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম আর সেই দিন আকাশ মেঘপুঞ্জ সহ বিতীর্ণ হইবে এবং নামাইয়া দেওয়া হইবে সেদিন জালিম ব্যক্তি সেদিন নিজ হস্ত ধ্বংসন করিতে করিতে বলিবে হায় আমি যদি রাসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম আমি যদি না করিতাম লি অনিল ইনক রাসুল বলিল হে আমার প্রতিপালক आमार तो एक कुरान के पर मन अल्ला प्रत्येक नबीर शत्रु कर तुम्हार जिन तुम्हारेपालक पथ प्रदर्शक ও সাহায্যকারী রূপে যথেষ্টা বলে সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য এবং তা ক্রমে ক্রমে স্পষ্ট ভাবে আবৃত্তি করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনা উলাই انك شر ما كانوا واضلوا سبيلا মুখে ভর دیا চলা অবস্থা জাহান্নামের দিকে আগত করা হইবে ওয়্যার স্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং অতি পথভ্রষ্ট ওয়ালাকাদ আতাইনা মূসা আল-কিতাবা तुमरा से संप्रदाय निकट जाओ जहां निदर्शन के अस्वीकार कर আমি এবং নুহের সম্প্রদায়কে যখন তাহারা রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিল তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানব জালিমদের জন্য আমি ধ্বংস করিয়াছিলাম আদ সামুদ प्रत्येक दृष्टान बर्णना कर सकते सम्पूर्ण रूपे ध्वस कर ولقد اتوا على القريه التي انطرت مطر السوء افلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا ورت شيء जनपद ديই জতায়ত করে জহার উপর বর্ষিত হয়েছিল অকলনের বৃষ্টি তবে কি উহারাইয়া প্রত্যক্ষ করে না বস্তু তো উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপে গণ্য করে এবং বলে এই কি সে যা আল্লাহ রাসুল করিয়া পাঠাইয়াছেন ان كاد لا يضلنا عن الهتنا لولا ان صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من اضل سبيلا شئت আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত যদি না আমরা আপনাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম के हुआ हुआ हुआ हुआ तुम्हें कामना वासना के इलाह रूपे ग्रहण कर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 ধীরে ধীরে এবং তিনি তোমাদের জন্য রাত্রি কি করিয়াছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমর্থনের জন্য দিয়াছেন দিবস তিনি এ শিও অনুগ্রহের প্রাককালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا وَنَسْقِيَهُ مِمَّا خَلَقْنَا ۚ أَنْعَامًا وَأَنَاسِيَ मध्य विरण करी जाते स्मरण कर আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম জিহাদ এবং তুমি <łam> <for the> তিনি দুই দরিকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন একটি মিষ্টি সুপেও এবং অপরটির লোনা খরো উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক অন্তরায় এক অনতিক্রম্য ব্যবধান ওয়া হুয়াল্লাযী খালাক মিনাল মাঈ বাশরান ফাজআলাহু নাসাবাও ওয়াসিহরা ওয়া কানা রাব্বুক ক্বাদীরা এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন তোমার প্রতিপালক সর্বশক্তিমান ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে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 وتكلل على الحيل الذي لا يমوت وسبح হাمد وَكف به بذন ببده خبي তুমি <تصفيق> নির্ভর ক তাহার পর যিনে চিরঞ্জদ যিনি মরিবেন না। এবং তাঁহার সপরসন সপ্যবিত্রতা ও মুহিমা ঘোষণা কর। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্মখ অবহিতু। الذي خلق السماوات والارض وما بينهما في سته ايام ثم استوى على العرش الرحمن فاسال به خبيرا তিনি আকাশ মণ্ডলি পৃথিবী ও জগতের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশের সমাসীন হন তিনিই রহমান তার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো না যখন ইয়েদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি তখন বলে রহমান আবার কে কি আমরা কত মহান তিনি যিনি নবমণ্ডলের সৃষ্টি করিয়াছেন রাশিচক্র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 शिदुर उ शासित विनाश करी এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না كارپنوه করে না বরং তারা છે এত દુભয়ের માછે મધ્યમ પંથાય والذين لا يدعون مع الله الهًا آخر ولا يقتلون النفس التي الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك এবং তাহারা আল্লাহ করিয়াছেন যথার্থ হত্যা করে না এবং ব্যভিচার করে না যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে কিয়মতুদ্দিন উহার শাস্তির দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায় করে করে আনে পুণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু যে ব্যক্তি তবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়া কলাপের সম্মুখীন হইলে সেও মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে এবং যাহারা তাহাদের প্রতি পার আয়াত স্মরণ করাইয়া দিলে উহার অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذررياتنا قرة اعين واجعلنا للمتقين اماما एवं जहरा प्रार्थना करे हे हमारे प्रतिपालक हमारे जनुय एमन स्त्री ও সন্তান সন্ততি দান করো যারা হইবে আমাদের জন্য নয়ন প্রতীকর এবং আমাদেরকে করো এর জন্য অনুসরণযোগ্য তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সু কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল তাদেরকে সেখানে অভ্যর্তনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে خالدين فيها حسنت مستقرا ومقاما شكرا تحرس تحيوه بي اسخص تحل و بشد حشبه اوها قطو قل ما يعبع بكم ربی لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزما তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না তোমরা অস্বীকার করিয়াছ ফলে অচিরেই নামি আসবে অপরিহার্য শাস্তি